আমরা আজকেও সাহিব গুরুত্বপূর্ণ বেশ কিছু হাদিস আলোচনা করব আমরা বিগত পর্বে একটি পরিচ্ছেদের প্রথম হাদিসটি পেশ করেছি আজকে দ্বিতীয় হাদিস সেই পরিচ্ছেদটি ছিল باب قول النبي صلى الله عليه وسلم الدين والنصيحة للله والرسوله والآئمة المسلمين والآئماتهم رسول الله صلى الله عليه وسلم باني برشنجه اي بوردشد جهاناتيني بولدشلن دينهولو نصيحة تتكولن كامونا الله شانتشتر جنن تار رسول جنن مسلم نتربرند جنن ايبان شاكو المانوش جننن প্রথম হাদিসটির পর আজকে আমরা দ্বিতীয় হাদিস্টি নেবুল ইমামুল قام فحمد الله হদ্দ عليه وقال عليكم باتقاء الله وحده لا شريك له والوقار والسكينة حتى يأتيكم أمير فإنما يأتيكم الآن ثم قال استعفوا لأميركم فإنه كان يحب العفوة ثم قال أما بعد فإني آتيت النبي صلى الله عليه وسلم قلت وبايعوك على الإسلام فشارت علي والنصح لكل مسلم فبايعته على هذا ورب هذا المسجد إني لناصح لكم ثم استغفر ونزل إذن نصيحة بشيء توتيرت حديث المنتيش شارع المنجد بدهول إمام بخاري ترسانة دي জরির এবনা আব্দুল্লাহ রাদি আল্লাহ চাল্লা আনহু থেকে বর্ণনা করেন তিনি বলেছেন যেদিন মুগিরা এবনে শরবাহ মারা যান সেদিন জরির এবনা আবদোল্লা দাঁড়ালেন মিম্বরে দাঁড়ালেন তারপর আল্লাহর প্রশংসা করলেন এবং তার সানা বর্ণনা করলেন আর বললেন তোমাদের উপর কর্তব্য হচ্ছে একমাত্র আল্লাহকে ভয় করা যার কোনো শরিক নাই এবং কোন নতুন আমির ও নেতা পর্যন্ত তোমরা শান্তি শৃঙ্খলা তোমাদের নেতা আগমন করবেন নতুন নির্বাচিত নেতা আগমন করবেন এরপর জারির আল্লাহ তালা বললেন তোমাদের নেতার জন্য অর্থাৎ প্রয়াত নেতার জন্য যিনি चले गांव क्यों क्षमता करसुल्लासुल्लाम कर बायत अनेक विषय উল্লেখ করলেন যে আর প্রত্যেক মুসলিমের জন্য কল্যাণ কামনা করা অর্থাৎ প্রত্যেক মুসলিমের জন্য কল্যাণ কামনা করতে হবে অন্যান্য বিষয়গুলো উল্লেখ করার সাথে এইটিও জুড়ে দিলেন এই শর্তটিও জুড়ে দিলেন তখন আমি এর উপরই তার কাছে বাইরাত গ্রহণ করি জারির বলেন জারির এমন আবদুল্লা রবিআ এই মসজিদের রবের শপথ নিশ্চয়ই আমি তোমাদের কল্যাণ কামনা করি প্রিয়দর্শক এ হাদিসটিতে আমরা একজন সাহাবি জলিউল কাদার সাহাবি জবদুল্লা রাদি আল্লাহ তার একটা খুদ্া দেখি তিনি গুরুত্বপূর্ণ একটা বিষয়ে দিয়েছিলেন যখন আরেকজন জলিউল কাদার সাহাবি মুগির শৈবাহ করলেন মারা গেলেন তখনই তিনি মেম্বরে দাঁড়িয়ে কিছু কথা বললেন এখানে কিছু জিনিস লক্ষণীয় সেটি হচ্ছে মুসলিম যখন কোনো কথা বলবে সে শুরুতেই আলহামদুলিল্লা দিয়ে শুরু করবে অর্থাৎ প্রশংসা দিয়ে শুরু করবে আজকাল আমাদের অনেক মুসলিম ভাই বোনদেরকে দেখা যায় তারা যখন কোনো আলোচনা শুরু করেন সেখানে আল্লাহ কোন প্রশংসা থাকে না এটা শুধু খোদ বা বক্তৃতা লেকচার দেওয়ার সময় না সময় আপনি যখন অভ্যগতদের উদ্দেশ্যে অথবা মানুষের উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে কিংবা অনানুষ্ঠানিক ভাবে কোন কথা রাখবেন তখন হামসানা দিয়ে শুরু করবেন হামসানা মানে এটা কোন মন্ত্রতন্ত্র নয় এটি হল আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা করেন আল্লাহর প্রশংসা দিয়ে আপনি বাংলায় শুরু করতে পারেন আমি আল্লাহর প্রশংসা করছি আল্লাহর সকল প্রশংসার উপযুক্ত ইত্যাদি অথবা আরবি জানা থাকলে আরবি তো বলতে পারেন আলহামদুলিল্লাহ তিনি আল্লাহর প্রশংসা করলেন এবং তার সানাও বর্ণনা করলেন আচ্ছা কাছাকাছি শব্দ এগুলো বিকল্প শব্দ নানাভাবে আল্লাহ প্রশংসা করা যায় শাব্দিক অর্থ নিয়ে হয়তো অনেক বিভিন্ন মতামত আছে কিন্তু স্বাভাবিকভাবে আমরা বলব আল্লাহর কোনো প্রশংসা স্তুতি বাক্যই হামদ এবং সানার মধ্যে গণ্য এরপর তিনি গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা মানুষকে দিলেন এবং যেটা তার কল্যাণ কামনারই একটা অংশ যেটা তিনি একসময় নবী কাছে মেয়াদ গ্রহণ করেছিলেন তিনি মানুষকে বললেন তোমাদের উপর ফরজ হচ্ছে তোমরা এক আল্লাহ তাকে অবলম্বন করবে এক আল্লাহকে ভয় করবে এক আল্লাহ নির্দেশ সম্পর্কে সচেতন থাকবে তাকে আর অনেক অর্থ আল্লাহ সচেতনতা আল্লাহকে ভয় করা আল্লাহর ব্যাপারে সতর্ক হওয়া ইত্যাদি অনেকগুলো বিষয় আল্লাহর ব্যাপারে তাকেও অবলম্বন করা মুতাকি হওয়া এবং তাকে অবলম্বন করবে তার সাথে কোনো শরিক করবে না মনে রাখতে হবে আল্লাহর ইবাদতান শরিক করা যাবে না মুতাকি ব্যক্তি আল্লাহর সাথে শরিক করে না মুত্তাকি মানে শুধু বাহ্যিক লেবাস ধবধুরস্ত হলে চলবে না দাড়ি টুপি কিংবা লেবাসে ইসলামিক ভাব আছে কিন্তু ভেতরে আসলে অনেক শিরিক এবং অন্যান্য কাজে লিপ্তা হবে না এখানে স্পষ্ট করে বলে দিলেন লা দিল তাকবে আল্লাহর অবলম্বন করবে কোন শরিক করা ছাড়া কারণ শরীর করলে আর তাকোয়া থাকবে না অতএব আজকে যারা আমরা দিনের পথে বাহ্যিক তাকোয়া অবলম্বন করছি তাদের অন্তর্নিহিত তাকোয়া প্রয়োজন আর এটা নিশ্চিত হওয়া প্রয়োজন যে না জানিয়ে আমাদের মধ্যে কোন শিক প্রবেশ করছে কিনা সেজন্য যারা দলিলের ভিত্তিতে কোরআন এবং সন্নাকে মেনে চলেন দলিলের ভিত্তিতে ইসলামকে মেনে চলেন আকিদাকে মেনে চলেন তাহলে তারা কিন্তু তাদের পূর্বতন যদি কোন ভুল হয়ে থাকে তাহলে তারা সেটা চিহ্নিত করতে পারবেন এবং তা থেকে নিজেদেরকে মুক্ত করে তারা সত্যিকার মত তাকিয়ে হওয়ার সুযোগটা তারাই লাভ করবেন আমরা আশা করছি আমাদের প্রত্যেক ভাই বোনেরা সেটা করবেন এমন নয় যে আমি যেভাবে ভাবছি সেটা ইসলাম এমন নয় যে আমি যাদের কাছে শিখছি তারা যেহেতু অনেক ভালো জানেন অতএব সেটা ইসলাম ইসলাম সবসময় হবে আল্লাহ এবং তার ভিত্তিতে নির্ধারিত হবে ইতোমধ্যে আমি যা জেনেছি আমাদের যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি অথবা অনেক সময় মুরব্বীরা আছেন তাদের কথার মধ্যে ভুল ত্রুটি থাকা স্বাভাবিক নয় আল্লাহ এবং তার রাসুল সাল্লাহামের বক্তব্যের সাথে তুলনা করে যদি তাদের কথা সঠিক প্রমাণিত হয় তাদের কথাটা আমরা মানব কিন্তু যদি সাংঘর্ষিক হয় তাহলে আল্লাহ এবং তরাসলের কথাই থাকবে এবং অন্য কোন ব্যক্তির কথা থাকবে না কারণ লা কাউলা মা কাউল্লাহ ও রাসুল সাল্লাহ আল্লাহ এবং তরাসুল সাল্লামের বক্তব্যের সাথে আর কোন বক্তব্য চলে না আল্লাহ এবং তরাসুল সাল্লামের বক্তব্য সবসময় অগ্রাধিকার যোগ্য অতএব মোত্যাকি হওয়ার জন্য শিরিক মুক্ত হওয়াটা খুব জরুরি এরপরে দ্বিতীয় যে ইনস্ট্রাকশন তিনি দিলেন সেটি হচ্ছে বিশৃঙ্খল হবে না একজন দায়িত্বশীল একজন নেতা যদি কখনো মারা যান তার পরিবর্তে অন্য আরেকজন নেতা আসবেন কিন্তু ইন দাম ইন টাইম এই সময়টা এই সময়টার মধ্যে কিন্তু কোন হইচ করা চলবে না আমরা অনেক সময় पियडा देख मुसलमान राष्ट्रे अनेक समाज क्या देखा दे विशृंखला देखा देता किए विवाद विभक्ति उचित नोम नेता निवाचित हार आग पर्तरा शांत समाह शखलार मत थैरी তিনি বলেন এরপরে আমিরের জন্য যিনি এত পূর্বে ছিলেন তার জন্য তোমরা ক্ষমা চাও তার জন্য তোমরা ক্ষমা চাও ক্ষমা প্রার্থনা করো আল্লাহ কারণ তিনি ক্ষমা পছন্দ করেন তাহলে মুসলমানদের মধ্যে উন্নতি তখনই হবে যখন তারা তাদের মৃতদের জন্য দোয়া করে তাদের নতুনদের জন্য তারা অপেক্ষা করে নিজেদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখে এবং কোন ধরনের কেয়স কনফিউশন বিভ্রান্তি হানাহানি লাগালাগে বিদ্বেষের মধ্যে তারা নিয়োজিত না হয় সেই সুন্দর চমৎকার উপদেশ আবদুল্লা জারির ইবনা আবদুল্লাহ রাদি আল্লাহ তাল্লাহ দিলেন আচ্ছা এরপর তিনি বললেন তার নিজস্ব একটা অভিজ্ঞতার কথা তিনি যেহেতু চমৎকার কিছু নসিহাত করলেন উপদেশ দিলেন তিনি নিজের একটা অভিজ্ঞতা যার নবী সাল্লাহামের সাথে তার হয়েছিল সে অভিজ্ঞতার কথা বললেন যেখানে এই ধরনের উপদেশের ব্যাপারে বেড়াত নেয়ার কথাও আছে তিনি বললেন আমি নবী সাল্লাহামের কাছে এসে ইসলামের ভুয়া বায়াত নিতে চাইলাম তার কাছে বললাম যে আপনার কাছে আমি বেড়াত নেব তখন নবী সাল্লা সাল্লাহ ব্যায়াতের কিছু বিষয় নির্ধারণ করলেন এবং তার মধ্যে বললেন যে প্রত্যেক মুসলমানের কল্যাণ কামনা যেন এটার উপরও বায়াত নেওয়া হয় সেটার উপর বায়াত গ্রহণ করলেন আর তিনি কসম করে বললেন যে নিশ্চয়ই আমি তোমাদের সকলের কল্যাণ কামনা করি তোমাদের সকলের জন্য আমি নাসিহাতি কল্যাণ কামনা কারি এ কথা তিনি আল্লাহর কসম করে রবের কসম করে বললেন এবং তারপরে এস্তেকফার পরে তিনি শিক্ষণীয় হচ্ছে এই যে সাহাবাই কেরাম যে বিষয়গুলো নিয়ে রাসুসাল্লা সাল্লামের কাছে বায়াত করেছিলেন রাষ্ট্রীয় বিষয় ছাড়াও এখানে বেশ কিছু বিষয়ে তার আনুগত্যের কথা আছে আনুগত্যের এই বিষয়টা আনুষ্ঠানিক ব্যয়াতের উপর নির্ভরশীল নয় কোন ব্যক্তি যদি আনুষ্ঠানিক কোনো বায়াত মুসলমানদের খালিফা কিংবা রাষ্ট্রপ্রধান কিংবা ধর্মীয় প্রধানের কাছে নিতে নাও পারেন এই ফরজ ফরজওয়াজিবগুলো কিন্তু থাকবে এগুলো পালন করতেই হবে যেমন ইসলামের যে রোকনগুলো সেগুলো পালন করা ফরজ মানুষের কল্যাণ করা ফরজ মানুষের ভালো চাওয়া ফরজ হারাম কাজগুলো বর্জন করা ফরজ हराम क्यागल मध्य सम्पृक्त हाँ हराम इत्यादि विषय मना रखते हैं से आलोके गठन करते मानसर सबसे भलो कल्याण कमना सूंदर नसीहत दिक निर्देशना देखना दो निजल कर खराब का তাহলে কল্যাণ কামনার মধ্যে নিজেদের কিছু করণীয় আছে অন্যদের প্রতি এবং অন্যদের কিছু অন্যদের প্রতি আমাদের সাহায্য দেওয়ার প্রয়োজনও আছে সেটা হতে পারে বক্তব্যের মাধ্যমে হতে পারে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এভাবে নসিহাত কামনা করা শিক্ষাই আমাদের সালাফে সালাহীন আমাদেরকে দিয়েছিলেন দর্শক আমরা এই যে হাদিসটা আপনাদের সামনে পেশ করলাম এটা ছিল ইমান পর্ব ও অধ্যায়ের সর্বশেষ হাদিস সাহেব খারির কিতাবের সর্বশেষ হাদিস আমরা এই পর্যায়ে আরেকটি নতুন অধ্যায় শুরু করব সেটি হচ্ছে বা জ্ঞানের জ্ঞানের অধ্যায় পর্ব এবং এটি হচ্ছে তৃতীয় কিতাব সাহেব খারির তৃতীয় কিতাব আলহামদুলিল্লাহ আমরা দুটো কিতাব ইতিমধ্যে শেষ করেছি এটি হচ্ছে তৃতীয় কিতাব যেটি আমরা আজকে এই পর্বে শুরু করতে যাচ্ছে ইনশাল্লা এর মধ্যে প্রথম যে পরিচ্ছেদ বাব সেটি হল বাব ও ফদলিল এলিলাত ইসলাম জ্ঞানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসাবে চিহ্নিত করেছে তার অনেক মর্যাদা রেখেছে ইমাম বখারি এখানে সেটা তুলে ধরবেন এবং জ্ঞানের বিষয়ে আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য বা বিষয় তিনি তুলে ধরবেন এই কথাটি বলার পরীনা বিমা উত্লা হবির তোমাদের মধ্যে যারা ইমানদার যারা ইমাম এনেছে ইমান পোষণ করেছে আল্লাহ তালা তাদের মর্যাদা বৃদ্ধি করে দেবেন বৃদ্ধি করে দেবেন আল্লাহ আল্লাহ মিনকুম তোমাদের মধ্য থেকে যারা ইমান এনেছে তাদের মর্যাদা বৃদ্ধি করে দেবেন এবং তাদেরকেও আরো বৃদ্ধি করে দেবেন উতমা যাদেরকে এলএম দেওয়া হয়েছে অর্থাৎ যাদেরকে এলেম দেওয়া হয়েছে তাদেরকে আরো কয়েক স্তর বৃদ্ধি করে হবে ইমানদারদেরকে সম্মান দেওয়া হবে আর যারা এলেম প্রাপ্ত হয়েছে তারা আরো কিছু মর্যাদা বেশি পাবে তাহলে সাধারণ ইমানদারদের একটা স্তর এবং ইমানদারদের মধ্যে যারা জ্ঞানে তাদের স্তর একটু উপরে সেটি এখানে বোঝা গেল ওয়াকাউলিহি আজল ওয়াক রি এল এবং আল্লাহতাল্লার আরো বাণী যে বল হে আমার রব আমার জ্ঞান বাড়িয়ে দাও হে আমার রব আমার জ্ঞান বাড়িয়ে দাও জ্ঞানের ফজিলত প্রকাশ পেয়েছে কারণ জ্ঞান আল্লাহর কাছে বাড়িয়ে দিতে দোয়া করা হয়েছে ভালো জিনিস আল্লাহর কাছে আমরা তাই চাইব যেটা ভালো জিনিস যেটা প্রয়োজন যেটা দিয়ে আমরা আলোকিত হব যেটা দিয়ে আমরা সুন্দর হব ভালো মানুষ হব যা জগৎকে আলোকিত করব মানুষকে আলোকিত করব প্রজন্মকে আলোকিত করব এ হচ্ছে সেই জ্ঞান সে জ্ঞানের মর্যাদা ইসলামে অনেক বেশি আশা করি পরবর্তী বহু হাদিসের মধ্য দিয়ে সেটি আমাদের কাছে স্পষ্ট হবে জ্ঞান দ্বারাই আমরা অজ্ঞানকে দূর করব জ্ঞান দ্বারাই আমরা অন্ধকারকে দূর করব জ্ঞান দ্বারা আমরা বিচ্যুতি থেকে রক্ষা পাব বিভ্রান্তি থেকে রক্ষা পাবো সত্যের পথে আমরা আসব সত্যকে জানব বুঝবো ইত্যাদি